আনাস সিবনু মালিক রজিয়াল্লাহ তু আল্লাহতে বর্ণিত ইসাক রহমাতুল্লা আলাহিয়ার দাদি মুলাইকা রজিয়াল্লাহ তালাহা খাদ্য তৈরি করে আল্লাহ রসুল সাল্লা আলাহাল্লামকে দাওয়াত করলেন তিনি তার তৈরি খাবার খেলেন অতপর তিনি বললেন তোমরা উঠে দাঁড়াও আমি তোমাদের নিয়ে সালাত আদায় করবো আনাস রাজিয়াল্লাহ তু আলহ্ন বলেন আমি একটি চাঁটাইয়ে দাঁড়ালাম যা অধিক ব্যবহারের কারণে কালো হয়ে গিয়েছিল আমি এতে পানি ছিটিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লাম সালাতে দাঁড়ালেন আমার সঙ্গে একটি ইয়াতিম বাচ্চাও দাঁড়ালো এবং বৃদ্ধা আমাদের পেছনে দাঁড়ালেন আমাদের নিয়ে তিনি দুরাকাত সালাত আদায় করলেন